ইবনু উমর রদাহতালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলসালাম একবার আমাদের সামনে এমন এক সুরাহ তেলওয়াত করলেন যাতে সাজদার আয়াত রয়েছে তাই তিনি সাজদা করলেন এবং আমরাও সাজদা করলাম ফলে অবস্থা এমন দাঁড়ালো যে আমাদের কেউ কেউ কপাল রাখার জায়গা পাচ্ছিলেন না